হ্যাঁ মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি না না তুমি কি ভেবেছ আমার কাছে আর কোনো দিন আসবে না অবশ্যই আমি অনর্থক বানাই নাই एक दिन आल्लर आदालते तुम्हार जवाबारुजोग नई बड़ बड़ चाल बड़ चालक्राम सीले जमिने पालाते क्यों पालाते परे ना तुम्हें पार्बे ना एक पेन दिए तक মাস্তানি ছেড়ে দাও বাহাদুরি ছেড়ে দাও আমি আল্লাহ সামনে করো বাহাদুরি চলে না ওয়ামাকারু ও আল্লাহ আল্লা তালা বলেন আমি অনর্থক বানাই নাই তোমার জন্য বিশাল জান্নাত আমি বানায় রাখছি তুমি দুনিয়াতে বাহাদুরি করবা আমার এম করবা না হবে না সুন্দর বাড়ি বানায় রাখছি রে বান্ধা দিব না না কিছু কর্মসূচি আছে কর্মসূচি পালন করতে হবে এক নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন আল্লা বলেন হে গোলাম আমি তোমাদেরকে তুমি পাঠাবার এক নাম্বার কারণ হলো আমি আল্লাহর রিবাদত করা कर संक्षेप कथा हल बुनिया मृत्यु पर जाबो अल्लाहार सन्तुष्टि अर्जुन जो नबी तरिकायरे नबीर उम्म पोशा पड़ब से पाये गिर तरिका जूता कैमने पाएक पाय गम्बर तरिका पायम्बर तरिकाय बंदा हासि द জামাতে আদায় করে ঘুমায় ঘুমাত থেকে উঠে যদি আবার ফজরের নামাজ বা জামাত আদায় করে নেয় রহমতুল্লীল আলামিন। উম্মদকে আশার বাণী শুনে বলেন হে নবী ঘোষণা দিলাম তোমার ওই ঘুমটাও পরিণত হয়ে গেল ঘুম আল্লাহর গুলাম নবীর তরিকায় যদি ঘুমাতে চাও অজু করে ঘুমাও দান কাতে ঘুমাও তরু সালাম পরে ঘুমাও থেকে আলমিন বলেছেন হে গোলা সারা রাত্র দুনিয়ার সমস্ত মুসিবত থেকে তোমার পুরা ঘর মাত আল্লাহ কুদরতের দ্বারা পাহারা দিবে আল্লাহ বলেন আমি এক নম্বর পাঠাবার কারণ ই বাণ হলো আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য আল্লাম আল্লাহ তালা বলেন পাঠাবার দ্বিতীয় কারণ হলো পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের কি বিরক্ত হচ্ছে সমস্যা কোন উঠা বসার ব্যায়াম কি বন্ধ হবে না বাঙালির যাদের ব্যারাম এদের জন্য আমরা দূরে মাইক লাগাইছি কি ক্ষতি করতেছেন আপনার এক ঘন্টা বসার টাইম থাকে না তো আপনি ঢুকলেন কেন এটা কি যাত্রার প্যান্ডেট দামি বসার ভাইরা আমার আল্লাহ বলেন আমি এবার দাব করার জন্য পাঠাইলাম দুই নাম্বার কারণ আমলের পরীক্ষা আমল একটা আরবি শব্দ যার অর্থ হলো একটা শব্দ আছে আমল এমন কাজ যেটার সম্পর্ক আখেরাতের সাথে এমন কাজ যার সম্পর্ক দুনিয়ার সাথে দুই নাম্বার পার্থক্য হলো ফেয়েল এমন কাজ ফাইল क्रिया शेष हो जाएल काल खराब नैकल बदामल ने फरजाल सुन्न मुस्ताह यो আর বদ আমি আর وإتائذ القربى وينهى عن الفحشاء والمنكر والباضي يعيذكم لعلكم تذكرون <تصفح> بادامل دوئي پروکر فحشار منكر فحشا من يو خراب قاس منكر من يو خراب قاس دوئي خرابه ببودان کی فحشا من خراب যেগুলো পূজার জন্য কোনো সমাধান হয় না ভালো করে বুঝেন বদ আমল দুই প্রকার ফাহাসা আর মুহা এমন খারাপ যেগুলো বুঝতে হলে দলিল লাগে না বিবেক নামের এনাফ যথেষ্ট আর এমন খারাপ কাজ যেগুলো বুজার জন্য দলিল দলিল লাগে সমাধান হয় না দুই একটা উদাহরণ দেই মিথ্যা কথা বলা এটা ভালো কাজ না খারাপ বুঝতে হলে দলিল লাগবে এই পাবলিক দলিল লাগবে মিথ্যা বলা এমন খারাপ ভাই ভাইয়ের মিথ্যা কথা মানতে পারি না বোন ভাইয়ের মিথ্যা কথা মানতে না, কর্মচারী মালিকের মিথ্যা সহ্য করতে পারে না মিথ্যা এমন একটা অভিশাপ মিথ্যা কথা কোন বিধর্মীরাও করতে পারে না তাহলে এটাও খারাপ তবে এটা ফাঁসা ফাষা এমন খারাপ যেটা বোঝার জন্য দলিল লাগে না কথা গালি দেওয়া বুঝেনা খারাপ না বুঝতে হলে দলিল লাগবে না কথা বলেন কি বাদ করা ভালো না খারাপ বুঝতে হলে দলিল লাগবে না না এ হল ফাষা তৃতীয় হলো মুনকার। এমন খারাপ যেগুলো বোঝার জন্য দলিল লাগবে যেমন সিজদা করা ভালো না খারাপ না সিজদা করা ভালো রুকু করা ভালো কিন্তু সিজদা যদি বাবার ভয়ে দেয় মাজারে দেয় কবরে দেয় গাছে দেয় আমনে হারাম দলিল দাঁড়ায় রয়েছে আদম নবীরা যদি বাবারে দিলে অসুবিধে কি এখন এইটা বুঝতে হলে দলিল লাগবে দলিল সারা সমাধান হবে না হালাল না হারাম এটা কি আকলে বুঝে এ নাকি দলিলের দরকার দলিলের দরকার কারণ একজন আর দুইজন না লক্ষ কোটি কোটি মুসলমান আল্লা সারা অন্য কেউ সেজ না করে করেনি কথা ধর্মেওয়ালা নাই শেষ দেয় শব্দ বলে শেষ দা করে সভাপনে করে ওরে উমের দল আল্লাহ ছাড়া আর কাউকে হালাল নাই ওরে নবীর বুঝার জন্য দলিলের প্রয়োজন আজকে যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয় ওরে হাদিস শরীফে নবী বলেন আল্লাহ সারা যদি অন্য কাউকে সেজ দা করা হালাল হইতো স্ত্রীকে বলতো স্বামীরে শেষ দা কর আমার যারা জ্বালা এরা কি সব মনে করে না গুনা মনে করে সব মনে করে জ্বালায় মিয়া জীবন দিয়া দিচ্ছে আমি বলি ভাইজান। কোন লাগবে আমার নবীর থেকে দামি কেউ নাই সারা দুনিয়ার নবীর দাম কত तोर पीड़ार खजा महीनुद्दीन दूरे रखो सारा पृथ्वी नबी साहब जदि एक पल रखा है नबीर मर्दार समान होना নবীর থেকে দামি আর কেউ আছে মাজার দামি যদি এই যুবক ঘুমাও যুবক ঘুমাও তোরা ঠিক ঠিক কোথা জগৎ ঠিক আমি যদি উল্টা বলি হেনেলা দিলে যাই হয়তো আমার সাইজ করবি আর আমি সঠিক বললে আমার সাথে তাল মিলাবি মরলে একত্রে মরুম রক্ত দিলে রক্ত কিন্তু কোন সামনে করব তাল তালবাহানা করো কেন আল্লাহ আকল দিছে বোঝার চেষ্টা করো উল্টা পাল্টা বললে এখানেই ধর আর সঠিক বললে মান অ্যালার্জি থাকলে সমর্থন করো সমর্থন করতেও যদি অ্যালার্জি হয় চুপ থাকো বিরোধিতা করো কেন ভুল থাকলে ধরায় দাও এক্ষুনি তোমা করব যদি সঠিক বলি মানো মানতে অ্যালার্জি হলে সমর্থন করো সমর্থনে অ্যালার্জি থাকলে চুপ বিরোধিতা করো কেন মুনাফিক আল্লাহ আপনি হেদায়ত দান করুন করেন আমার মাজার সমস্ত দুনিয়ার মাজার আর দরবার শরীফ আসেনি দরবার শরীফ খাজা মিন দরবার শরীফ দামি নাকি মদিনার নবীর মাজার দরবার দামি কোনো ভেজাল নাই কোন ভেজাল নাই কোন ভেজাল নাই টাই নাই। শেষ দা দিতে আমি একবারও বলি নাই দিও না আমি তোমার সাথে কিলাকিলি করতে চাই না ঝগড়া করতে চাই না তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন করি শেষ দা মাজারে দিলে যদি আল্লাহ খুশি হয় পৃথিবীতে আল্লাহ খুশি হয় দরবারে মোম জ্বালাইলে মাজারে মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয় শ্রেষ্ঠ দরবার আমার নবীর দরবার শ্রেষ্ঠ মাজার আমার নবীর মাজার ওখানে আগে মোম জ্বালাও আগে গরু দাও টাকা দাও তারপর तुमाररबारे दाओ को बाधा ना श्रेष्ठ नबीर मजारे ना दिया अन्न के जदि सम्मान बची दाओ यूड़ान बेहद परिचय আমি কি বলছি সেটা দিও না যদি দিলে আল্লাহ খুশি হয় আগে নবিরে দাও নবীর মাজারে সেজদা যদি দিতে না পারো নবীর মাজারে যদি মোম জ্বালাইতে না পারো পৃথিবীর কোন মাজারে দরবারে মম জ্বালানো যাবে না সেজদা করা যাবে না जोतार बाड़ी थाम तबा कर सठीक समर्थन करो मान কেন বিরোধিতা মুসলমানের সাথে বিরোধী দুঃশন থাকবে এহুদি খ্রিস্টান দ্বন্দ্ব আর ঝগড়া পিডেপিডি হবে কেন আল্লাহে দায় আন করু একজন পিসাবের নাম বলো যে বিশ্বাপ থাকলে আমার কাছে না দালাল মনে করছো দালাল আমার ইমানের হালাতের কথা আমি বলি আমি কোনো ব্যক্তির দালাল না কথিত কোনো দলের দালাল না আমি মদিনার দালাল। एक जोन नाम कौ भा क्या स्वर्णन उजानी बहादुरपुर फुरहुरा शर्सिनाह पे जाओ सेसारहमतुल्लाई शर्सिनार मुरहुम पीर साहेब আব্দুল কাহার সিদ্দিক করুন কেউ যদি বলে আমি যা করি আমারটাই ঠিক অন্যেরটা ব্যাঠিক তাহলে বুঝতে হবে আপনারটা ব্যাঠিক আমার তাহবতে বগুড়ার দদি অনেক দামি অনেক মিষ্টি না খাইলে এটা কেমনি বুঝাই আল্লাহ আপনি হেদায়াত দান করুন কষ্ট হয় পরীক্ষা দেওয়ার জন্য এইবার আসেন আইকুমানু আমালা বলেননি আহসানু আমালা বলেছেন তার মানে কি বেশি আমল আমালা যদি বেশি আল্লাহ আকসারু আমালা বলেননি বলেছেন আহসানু আমালা আমি পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করে কারা বেশি আমল করে আমি তা দেখব না কারা ভালো আমল করে তা দেখব বেশি আমল না ভালো আমল বেশি আমল না ভালো আমল বেশি আমল না ভালো আমল বেশি আমলের দাম মোটেও নাই ভালো আমলের দাম অনেক বেশি আল্লাহর অল্প আমল না যাতে রুচিলে যাবে যদি আমলটার ভেতরে খ্লাস পাওয়া যায় আমলটা ভালো হয় বেশি আমল না ভালো আমল ভালো করে মনে রাখবেন সময় দিতেওয়ালা হয়নি উপযুক্ত মেয়েটা এখনো কলেজের বারান্দায় ধাক্কা খায় কথা কয় না তুমি আজীবন আমল করেছো বেশি আমল আল্লাহর দরবারে বেশি আমলের দাম নাই ভালো আমলের দাম বেশি আমল না ভালো আমল ভালো আমল ভালো আমলের মতো একটা আমলি যদি ঘটতে পারো আল্লাহ পড়ানের উস্ত নাই পরবার কোন ছাত্র নাই এখন তো বন্ধ হয়ে যাচ্ছে ভাইরা আমার দাঁত কিতাব সাদি বলেন কবরে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করেছে স্বপ্ন যোগে কথা হলো ও সাদি কবরের আমলে কি খবর কেমন ব্যবহার কবরে পাইলা বলেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন কিসের আল্লাহ মাফ করেছেন শাদি বলেন একটা আমল আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে সে দামি আমল আমি নবীর আল্লাহ আমলের উপরে এত খুশি আল্লাহ ওই না সারা দুনিয়ার মানুষের জিব্বায় জারি রাখছি আমরা সে না পড়ি বি কমালিহি কবি জমালি হাসু না جميع في অফিস সন্নু আলাই বলাবল অবি কমালি বলাবল অবি কমালি কু যাবি জমালি হাসু না তু জমী ফালিহি সংক্ষেপ কথা হাতে গড়া সাহাবি মুহু লিখেছেন আল্লাহর কাছে ওই আমল বেশি দামি नमज पढ़ा भलो बर्दा करा भलो जिकिर करा भलो तेलाव भलो सब भलोम स्वने कमल सप्ने कमल तब सब दिन नाम आल्लर काबल है ना ওই দিনের নামাজ কবুল হবে যদি নামাজটা ভালো হয় বেশি নামাজ আল্লাহর কাছে দামি না ভালো নামাজ আল্লাহর কাছে দামি তবে কোন দিনের নামাজ ভালো হবে আপনারও জানা নাই আমারও জানা নাই এজন্য বারবার নামাজ এসে দাদাও ওরে নবীর মতো দামি কেউ নাই এরপরও নবী এত দামি এত দামি এত দামি এরপরও নবী পাঁচ শক্ত নামাজ পড়ে খ্যানত না পাঁচ শক্ত নামাজের উপরে নবী যথেষ্ট করেন নাই আমার নবী এর আল্লাহর নবীকে প্রশ্ন করা হল আপনি এত দামি কোনো গুণা নাই এরপর এত কেন কষ্ট করেন বলে আমি যত বেশি দামি তত বেশি এ করা আমার কাজ মাদ্রাসার শিক্ষক বলে ছাত্রদের কিতাব পড়ানো লাগবে এগুলো মোতালা করতে সময় ভাই না ছাত্রুত পড়বি বলে এখন বীর সাহেব বলে মুড়িদের চিন্তায় আমার ইবাদ করার টাইম কই মুড়িদ বলে আমার সংসারের ঝামেলা কোন সময় তাহারুত পড়ি ও নবীর শেখ শিক্ষকেরাও না করলো না ওরে আমারও টাইম নাই মুসল্লিরা ভক্তরা বলে আমাদেরও টাইম নাই ও মুসলমান নবীরা আশেখ বক্তাও তাহার পড়লো না শ্রদ্ধারাও পড়লো না পীর পড়লো না মুড়িদেরও পড়লো না শিক্ষকও পারলো না ছাত্ররা পড়লো না একটু আমাকে জবাব দাও ছাত্রদের কথা বলবেন না ছাত্রদের বলি দাদা একটু তাহার পর খোদা চারি পাঁচ মুফতি আমার দাম কয়ে এত নকল এ বাদাত লাগবে না গো সব কইলো আসো समय छात्र जीवन हल गरार समय छात्र जीवने जो पड़े ना से शिक्षकतार जीवने पड़े तरह ग्रांटि की छात्र जीवन जो पाखरी पड़े ना शिक्षकतार चेयर बसे पाखरी पड़े ग्रांटी कथस समस्त आका बेम समस्त अलिबा गौस कतुब ব্যয় করেছেন আর তাদের সময় বরকত কেমন হয়েছে হাকিম শাহী ফারুক আলাই তিনি হাজারের উপরে কিতাব লিখেছেন শুধু পুরা জীবন লেখেন দশ দিয়েছেন অথচ তার জীবনের একাংশের কিতাব লেখা হাজারের উপরে আমরা যদি পড়তে থাকি এই কিতাব পড়ে দর্শনার হায়াত শেষ করা যাবে না সময়ের বরকক্ষ কেউ কেউ বলবে এই হাফিজুর রহমান মাত্র একটা গাঞ্জাখুরি কথা বল। কলম কিভাবে অটো লেখে লুন বল কালাম আছে দরতে যদি কলম অটোমেটিক লেখতে থাকে সেই কলম সেই কলমের এক কলম আল্লাহওয়ালার কলম আল্লাহওয়ালা কাদেরকে বলে যারা মিনিটেন বেপরদায় চলে না। সাথে যার সম্পর্ক ওই জিনিসের দিকে সম্বোধন করে তার উপাধি দেয়া হয় যে সারাটা দিনের বেশি টাইম চাকুরি করে তাকে চাকুরিজীবী বলে যেই ব্যক্তি পুরা দিন রাতের অধিক টাইম ব্যবসা করে তারে ব্যবসায়ী বলে যে আল্লাহ বলে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন বলে লা টেনশন খুব ভেষণ দিকের ভয় মানুষ একটা অপরাধ করে এখন ভয় পাইতেছে খোদা तीन मास आगे पदस्खलन जिम्माए करते कि सब बुआ থেকে পাঁচ মিনিটের মাথায় আফ্রিকার জঙ্গলে হাজির সোমান ঢুকলো নাকি ওই পক্ষের কিছু দালাল এখানে আছে বোখারি বোখারি চিল্ল বোখারিতে আল্লাহ বলেন সাথে দুশ্মনী করে আল্লাহ বলেন রসুল আপনি জানায় দেন আমি তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আর ভাই স্টেজে বহু দামি মানুষ বসা পাঁচ কেজি মিষ্টি যদি এখানে দেওয়ার পক্ষ থেকে আমি আপনারা একটু ভেবে চিনতে বলবেন সবাই কি মিষ্টি খাবে কেন মিষ্টিতে বিষিশ মিষ্টিতে সমস্যা ভেজা না কথা বুঝেন বেজাল আমরাও টানি এখন গরু গোস্তের খিচুড়ি যদি এখানে দেই সবাই কি খাবে কেন বিষ ভেজাল খিচুড়িতে ভেজাল একমত হবি আর উল্ডা যারা কয়েকজন বাঁশের লাডি দেওয়া হয়তো আমার সাইজ করবি না আরবি আবু জানে না কোন মাঝাবেন নবী কোন ইমাম মাংছেন নবী কোন ইমামের অনুসরণ করছেন কেমন তার চিন্তা করছেন ছেলে বিয়া লাইছে বাবারে জানায় নাই এটা যেমন তার ছেড়ার মতো প্রশ্ন ঠিক যারা বলে রসুল কোন ইমাম মানতেন এটাও তেমন তার ছেড়ার মতো প্রশ্ন রসুল ইমাম মানবেন কেন রসুল ইমাম মানবেন কেন রসুল ইমাম আবু হানিফা মানবেন কেন রসুল নিজেই তো ইমামুল মুসলিনে লাথি দেয় হাতিরে ব্যাপার কি পাওয়ার ভাইলো কই ব্যাঙে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে রিপোর্ট পেশ করা হলো এই তারাও আছে হুজুর এই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে কারণ আমি তো কোরআন হাদিস ছাড়া কিছু মানি না কি দরকার এটাই বুঝেন কয়ে আমি খালি বিয়ার সময় বৌরে কবুল করছি সোনো পাউডার সাবান লাগবে এটি কেমন তার ছেড়া আল্লাহ আপনি হেদায় রাগ করেন কাউকে গালি দিছি কাউকে কাফের বলছি মনাফিক বলছি আল্লাহ আপনি হেফাজত আমরা তো কাউকে গালি দিলাম না মিষ্টি সবাই খাবে না পেটে ভেজা তার খানায় ডিস্টার্ব করো না গরুর বস্তু তোমার পেটে ভেজাল খেতে পারো না চুপ থাকো আরো দশ খেতে গিয়ে খুব মজা পাইতেছে তার মজায় ডিস্টার্ব করো না বিশ্বের কাছে তুমি যাও না চুপ থাকো পীর তোমার কাছে ভালো লাগে না তাবলিক তোমার কাছে ভালো লাগে না চুপ থাকো কিন্তু বদনাম করে তুমি আরো দশজন লোকের ক্ষতি করো কারণ এ দেশের লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মানুষ হটকালি পীর মশায়ের হাতে হাত দিয়ে চোখের পানি ফেলে আল্লাহের সহমাবে তাবলিকের সহ পেঁয়াজ দাড়িওয়ালা পাঁচ রক্ত নামাজি তোমার ভালো লাগে না পেটে ডিস্টার্ব তোমার কলবেদীয় হুতাল আল্লাহর কাছে ওই আমল ভালো সেই আমলের ভেতরে চারটা জিনিস পাওয়া যাবে কথা বলেন কয়টা আরো করে বলেন চার জিনিসওয়ালা আমল বেশি আমল না ভালো আমল ওই আমলটা আল্লাহর দরবারে বেশি ভালো বলে নাজার পেয়ে যাবে যদি আমলের মধ্যে চারটা জিনিস পাওয়া যায় কয়টা জিনিস একটু ভালো করে বলবেন কয়টা জিনিস এক নাম্বারে যেই জিনিসটা লাগবে তার নাম হলো এলিম एलेम। जावाल बोलें, बोलें जो एक नम एलेम एलेम इलेम एलेम जिन दुई लागू लागू आसता কারণ এই জমিনে আল্লাহ আগে ব্যক্তি পাঠাইছেন তারপরে কিতাব পাঠাইছে দ্বিতীয় কথা হলো ব্যক্তি বেশি কিতাব কম কিতাব মাত্র একশো চারিখান ব্যক্তি অনেক বেশি জানতে হলে কিতাব কিতাব দিয়েই হবে না ব্যক্তি লাগবে জানার কয়টা কয়টা কয়টা জানতে হলে কয়টা রাস্তা ব্যক্তি কিতাব ব্যক্তি কিতাব এজন্য নবী বলেন সল্লু কামারি উসল্লি নামাজ পড়ো আমাকে যেমন নামাজ আদায় করতে দেখো তেমনি পড়ো ও সাহাবায়কেরাম নিজে নিজে কিতাব দেখে নামাজ পড়ো না আমি নবী যেমন পড়ি তেমন পড়ো সাহাবায়াম বলেন ও তাবিনরা আমাদেরকে নবী শিখেইছে তোমরা যদি নামাজ পড়তে চাও আমরা যেমন পড়ি তেমন শিখে শিখে দেখে দেখে তোমরা পড়ো তোমরা সামনের লোকেরা জানাও ও তবে তাবিনরা আমরা যেমন সাধারণ মানুষের জানায় দাও ওলামাইকেরাম আমরা তেমন ভাবে নামাজ পড়ি তোমরা আলেমদের দেখে দেখে তেমনি নামাজ পড়ো ভাইরা আমার ভালো আমল না বেশি আমল আমলের মতো যদি আমলটা অল্প হয় যাবে যদি আমলটা বেশি হয় না ভালো হয় ভালো আমলের জন্য কয়েক জিনিস এক নাম্বারে লাগবে জানা এলেম। জাকাত দেওয়া খরচ জানি তবে কেমনি দিতে হবে তা জানতে হবে লাইনে দাঁড় করায় দুইশো টাকার কাপড় দিলাম শাড়ি দিলাম এর দ্বারা জাকাতের হা কাদ হবে তবে আল্লাহ পাওয়া যাবে না ভাইরা আমার এক নম্বরে দরকার হজরত সম্মানের চেয়ার হজরত আলী বলেন আল্লাহ আমাদের টাকা দেওয়া নাই তুমি এলেন দিয়েছি কিতাব আমাদের মাদ্রাসায় পড়ানো হয় আসেনি দে চল্লিশ বছর মাদ্রাসায় পোখারি পড়াইতেছেন তিরমিজি আবু দাউদ না মুসলিম শেরিফ পড়াইতেছেন এখন ফতুয়া দেওয়া হয় আর নাকি হাদিস জানে না হাদিস বুঝে কত গালি কত গালি কৌমিয়া চলবে না কৌমি মাদ্রাসা চলবে না গালি কম বছরের কান্নার ফল সরকারি মেহমান বানাইছে আলেমদের পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসের শ্রেষ্ঠ মেহমান সম্মান দিয়ে খানা দিয়ে টাইট খানা দামি খানা দিয়ে কমপ্লিটলি কলমে হবে এখনো ফাইনাল হয় নাই এতেই দেখি একদল নাস্তিকের যেমন ঘুম নাই মুনাফিকের হুশি নাই সনদের স্বীকৃতি পেয়ে ফিফটি পার্সেন্ট আপ হয়ে গেছি আগে ডাউন ছিলাম ব্যাপারটা এমন নয় আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি কারণ আমরা মাদ্রাসায় যখন ঢুকছিলাম এতে আমরা যে বড় তানি হয়ে গেছি ব্যাপার তেমন না কারণ স্বীকৃতি আর সার্টিফিকেট আমাদের সম্মানের মানদণ্ড না আমাদের সম্মানের মানদন্ড নবীজির শূন্য সম্মান ভাইরা আমার হজরত আলী বলেন আল্লাহ টাকা পাই না এলম পেয়েছি শকোর রাজিনাত িয় কেন টাকা পায় এত খুশি নেতার কারণ হলি বলতেছেন মালিক এত খুশি হয়ে গেছি কারণ হল টাকা কাল থাকবে না কখনো বিদায় হবে না দুই নম্বর কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে এলিমওয়ালার যত এলিম বাড়ে তত বন্ধু বাড়ে ঢাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘিরিমাও বাড়ে এলিমওয়ালার যত বয়স বাড়ে সবার মহাপ্রদ বাড়ে কত বড় বড় মহাদিসদের দেখছি রহমাতুল্লাহে আলাই ওই রহমাতুল্লাহুল হক রহমাতুল্লাহ আলাই এরা যত বৃদ্ধ হয়ে গেল এদের জন্য বড় বড় আলিমরা পাগল পাশে বসে থাকতেন এগুলো কেন টাকার কারণে সম্মানা অনবিরুমতের দন। ভালো আমলের জন্য চারটা জিনিস লাগবে এক নাম্বারে লাগবে কি বিশুদ্ধ নিয়ত শুধু নিয়ত নেই লিব না কি ভেজাল মুক্ত নিয়ত সহামাল আমালু আদম পৃথিবীতে যখন আগমন করেছেন তখন তাদের শরীরের মধ্যে জান্নাতি পোশাক ছিল না ছিল আপনারা জানেন নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার কারণে পোশাক পরে গেল আল্লাহ দিয়ে শরীর ঢাকো তিনের বাংলা তর্জমা ডুমুর ফলের পাতা ডুমুর গাছ ডুমুর ডুমুর আছে নি বাংলাদেশের ডুমুর নাকি দুনিয়ার ডুমুর নামিয়া ডুমুর কত বড় মেয়ের রাতে পাতা অনেক বড় না কিন্তু সিদ্ধাতুল মুন্তাহার বড়ই পাতা হাদিস শরীফ নবী বলেন এক একটা বড়ই আম্মা জানেরা ঘরের মধ্যে যে ডোলায় দান রাখে দান তাহলে দুনিয়ার বড়ই গাছ আর সিদ্রাতুল মুন তাহার বড়ই গাছ সমান না না জান্নাতি ডুমুর গাছের পাতা দুনিয়ার ডুমুর ফলের পাতা সমান না আম্মাজান। হাওয়া সালাম শরিল আবৃত করলেন আদম নবী তিনটা পাতা দিয়াবৃত করলেন এ অবস্থায় জমিনে নেমে আসলেন জঙ্গলের হরিন্দা খবর পেয়ে দৌড়ায় আদম নবী আসছে মোলাকাতের জন্য দৌড়ায় পাতাগুলো চাবায় চাবায় খাওয়ার পর এত ঘ্রান বেড়ে গেল জংলায় আসার পরে পুরো জঙ্গল ঘেরানি মুখরিত হয়ে গেল যেই হরিণীরা যেতে পারলো না বললো এত ঘ্রান তুই কই পেয়েছ বলে শুনুন শুধু ঘেরানি পায় নাই জান্নাতি পাতা হরিণেরা খাওয়া মাত্রই আল্লাহ স্পেশাল তিনটা নামত হরিণীদেরকে দান করলে কয়েকটা নিয়ামত চলবে নাকি বন্ধ হয়ে যাবে ভাইরা আমার আমলে নাচতাম জমিনে আর বেশি দিন টিকা লাগত সে রাত্রে ঢাকা পানি যেখানে আসি মাদ্রাসার পুরা রোড পানি হাঁটার পথ নাই ভ্যানে যাওয়ারও পথ নাই পানি এত বেশি আল্লাহ গোটা দেশকে পানির থেকে হেফাজত করুন এ খাইছি আবার এখন দৌড় আল্লাহ আপনাদের ন্যাগ আছে আর কিছু চাই না আল্লাহ সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করুন দুঃশ্ম অভাব নাই জিন লাগা এখানে বহু সাদা দারিওয়ালা আছেন একটু দিল খুলে দোয়া করবেন আল্লাহ কে কবুল করে এবার দ্বিতীয় দল হরিণেরা চলে গেল আদম নবীর থেকে সাক্ষাৎ করে জান্নাতির পাতা যখন তারা চাবায় চাবায় খেল আসার পর তাকায় দেখে তাদের পাতায় কোনো ঘ্রান নাই কি ব্যাপার কি নবীর হাতের পাতা আমরাও খেয়েছি তোমরাও খেয়েছো তোমাদের পাতা তো ঘ্রান আমাদের পাতায় কেন ঘ্রান নাই তোমরা খেয়েছ ঘরে দিয়েছেন তিনটা নয়ামত দ্বিতীয় দল হরিণ দিল দুইটা নামত কারণটা কি কারণটা কি তিনটা নামতের এক নাম্বার হরিণের চেহারা সুন্দর হয়ে গেল জঙ্গলের দিয়ে তাকাও সুন্দর মনে হরিণের মধ্যে হরিণের গোস্ত যারা খাইছেন কি মজা পাইছেন ঘুমের ঘরে স্বপ্ন দেখি কবে খাউ এই মজা বয়ান করে করে মানুষের শুনায় কিন্তু পাইলাম না ভেজাল লাগাইছে বহু পরিমাণ আমাদের হাতে আছে নিয়া। নবীজির খানায় বিষ লাগাই দিচ্ছে খানা লোকমা মুখে দিয়া মুখ ভিতরে যাচ্ছে বিশ ব্যথা শুরু হয়ে গেছে মালিক নয় ইতিহাস লেখে নবীজি বলছেন শাহাদাতের মৃত্যু হল চূড়ান্ত সফলতার মৃত্যু ओसमान इंतेकाल शहदत हजरत आल इंतेकाल शहदतर कितु सबके दामी हमार नबी तरह इंतकाल कारो हाथे है इंतेकाल को मैदान है ইভেন আবু বকর সিদ্ধায় হল না কেন তার জবাব লিখেছেন দন জন রসুলের ইন্তেকাল শাহাদাতের মর্যাদা হয়েছে আবু বকরের ইন্তেকাল শাহাদাতের মর্যাদা হয়েছে কিভাবে হয়েছে আবু বকরের ইেকাল শাহাদতের ইন্তেকাল খানার ভেতরে বিষ মিশানো রসুলের বীজ ব্যথা ইন্তকাল হয়েছে ভাইরা আমার ए हरिणरा कस्तूरी प्रथम दल तीन पे गलो द्वित दल दूटा पे एक पाये नो पी সংক্ষেপ ফলাফলের ভেতরে গেছিল এই নিয়তের ভেজালে পাতার ঘেরা আনাল্লা গাইব করে ফেলেছে আর ওদিকে নাভির মধ্যে কস্তুরি এটা দেয়নি দ্বিতীয় দল পাইছে চেহারা সুন্দর বস্তু মজা বা কি পায় কস্তুরি পায় নাই এরীতে কস্তুরি হয়লের জন্য কয় জিনিস এক নাম্বারে আইলিম দুই নাম্বারে লাগবে বিশুদ্ধ নিয়ত নিয়ত ভালো হবে পান্না তোমার ফলাফল ভালো আসবে যদিও আমলটা ছোট হয় যায়। পেটের ক্ষুদা রুটি একটা নির্জন তৃষ্ণায় আল্লাহর বান্দি রুটিটা নিজে না খেয়ে কুকুর কেটাওয়া পাত্র গাইবে আওয়াজ বান্দি জান্ না তীব হয়ে গেল অনেক দাম বেশি আমলের দামের জন্য এই খুলনার মুসলমান ধৈর্য আসেনি খুবই খোদা খতাবীতে দেখা যায় ধৈর্য কারে করামগ মসজিদের হাফের সাপ বিদ্যুৎ ফেল অনবিরুতের দল লম্বা টাইম কোরআন শরীফ এমনি নামাজে যেমন পরে ধীরে ধীরে তেমনি পড়বে তারাবিতে দুই ঘন্টা লাগবে সহ্য করলে পারো না করলে সুরা বিলের জন্য তিন নাম্বার জিনিস লাগবে কেমতের ময়দানে ধৈর্য দারুন কারী কি বলবে বিনয় হিসেবে জান্নটি فالصابرون أجرهم أجرهم بغير حساب আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বলবো তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াতাকুল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ তুমি সবিরিনের অন্তর্ভুক্ত করে দাও তুমি আমাকে ধৈর্যশীল বানাও ধৈর্য ধরার তৌফিক দাও হাদিসে এমন দোয়া করা ধারণ করার তৌফিক দাও এমন করা নিষেধ কারণ বিপদ কামনা করা নিষেধ তুমি অন্তর্ভুক্ত করে দাও সাবির আয়ুব আলাই ইসালাম সাবির ইব্রাহিম নবী ইসমাইল আলহ ইসালাম ইসমাইলের হাতে নিয়ে বাবা মিনা বাজারে গিয়া ইব্রাহিম নবী চিন্তায় পরে গেলেন এমন সন্তানটারে আল্লাহর আদেশে জবাই করবে একটু টেস্ট করে দেখি সন্তান কেমন আল্লাহ কায়ের ইব্রাহিম তুই না সাপের বাচ্চা ছোট হলেও পিসের কিরিয়া কম না তো ভালোর ঘরে তো ভালোই হবে পর্দাওয়ালার ঘরে তো পর্দাওয়ালা সন্তান হবে সেখানে তো সাল মাংসা হবে না আল্লাহ মায়ের ঘরে তো মা আমি হাফিজুর রহমানের মা একজন মা তুমিও সন্তানের মা আমার মা কত খুশি কত ধন্য তুমিও তো সন্তান জন্ম দিলারে মা তুমি তোমার সন্তান কোরআনের খেদমত করবে এর থেকে আর কি আছে পৃথিবীতে ও মা তুমি তো সাধারণ মা না তুমি বরফের আব্দুল কাদের জিলানির মা মা ও মা আল্লাহর কাছে তো আকর মা আল্লাহ তুমি এমন সন্তানের মা বাবা নাও মরণের পরে যেন সন্তান জানাজার ইমাম হতে পারে कारण सुन्नत बरकते दान भाषा नहीं बुझाषा न কোরআনের কোন দাম নাই তো এত সম্মান কেন বলে সম্মানই কষ্টিপাতর কোরআন লাগছে তো দাম বেড়ে গেছে আর কিছুই না অনবিরমা আল্লাহর মহাব্বতে কান্না করো ধৈর্য ধারণ করো নে জিজ্ঞাসা করে তোমাকে আমি জবাই করতেছি একটু বলো তোমার এই বিষয়ে কি খেয়াল ছয় বছরের সন্তান কোন টেনশনও করলো না চিন্তাও করলো না সঙ্গে সঙ্গে ব্যক্তহীন আওয়াজ দিয়া জবাব দিয়ে দিল আব্বা জান আপনি দ্রুত যা দেখেছেন তা করেন তারি কার্যকর করেন আমি আমার জনম দুঃখিনী মায়ের থেকে একটু দেই সালাম দি আসতাম কারণ আমাকে মা ছয়টা বছর পর্যন্ত কত কষ্ট করে লালন পালন করেছে बाबा खबर मैं सामने मा निजे मुखर जिब्बा मुखर मध्य दिए मायर जिब्बाए पानी नहीं कत पागल मत सफा मारो दड़ाई से पानी देवर ও বাবা এত কষ্ট করে করে আমার মা আমাকে বড় করেছেন যদি বলতেন আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম বলেন নাই কোনো দুঃখ নাই আপনি যখন বাড়ি যাবে নিঃসাই যদি আমার মা না পায় আমার মা হাউমু করে কান্না করুন सालाम मायर का देखा बिहेर बेतनयता कान्ना कर किस माय बुझा सा दीबें चक्ष रुमाल दियाई करते नजरता पड़े जाए मायर कारण जबई करते চলতেছে না আল্লাহ করে দিলেন খবর আমার ইসমাইলের একটা প্রশ্ন যেন কাটে না इब्राहिम सुरीर जानो पाथरे परीक्षार्ज पाथर आघात करलर दो टुकड़ा गलमाइल आय तो रक्त हाथे ना लगा सुरी चालाईते ही ते इथाक करा ब দুই মিনিটে কথা বলতেছি কিন্তু ভাবতে গেলে বড় কঠিন সন্তানের বা এর নাম হলো মুসলমান চূড়ান্ত বিনয়ীর পরিচয় দিল সবুরের পরিচয় দিল ধৈর্যের পরীক্ষা দিল ইব্রাহিম আর ইসমাইল এবার ইব্রাহিম নবী পাক্কা এর রক্ত হাতে না লাগা পর্যন্ত ছাড়া হবে না যখন ইসমাইলের সহায়াত দিতে চালাবে ইব্রাহিম নবী যখন সেম্বানিয়া জান্ন থেকে ইব্রাহিম নবীর সুরির নিচে দিয়া দিলেন সুরি রক্ত কেটে গেল রক্ত হাতে লাগলো ইব্রাহিম নবী মনে করলেন কবুল হয়ে গেছে চোক দুটো খুলে দেখে না দেখি সাথে আল্লাহ করে বল ইব্রাহিম না আমি ইসমাইলের জবাই চাই না আমি চাইছি তোমার দিলের তামান্না আমি আল্লাহর প্রতি কত আমি পরীক্ষাটা চাইছি রে মুসলমান আজকে ছেলে মেয়ে আল্লাহ দান করেছি নামাজের কথা বললে বলে ছেলেটা এখন করে নামাজ পড়বে হবে রোজার মাসে সন্তান রোজা রাখলে শরীর ভেঙে যাবে না সালামটাও ভালো করে শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ো রে যুব আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও চাকরি সেরে টুপিওয়ালা পাকরিওয়ালা যাও যা করো মাল হেফাজত করো সন্তানটারে কোরআন পড়াও যুবক তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজ স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে নাই এই জীবনটার দিকে টাকায় দেখো ডানে বামে তোমার মতো যুবকের লাশ আর লাশ আর লাশ পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ কয়েদিন রাত দুনিয়াতে বাহাদুরি করবির যুব। ঘরের বিছানায় ফরের আদানের পরে দিচ্ছে। আজকে এই এলাকার মসজিদে ইনালার আওয়াজ আগামীকাল আর একটা মসজিদে ইন্নালিল্লার করে আমার মা নাই কেউ কান্না করে আমার ভাই নাই কেউ বলে আমার সন্তান চোখ দুটো বন্ধ করে দেখো কিছুই না কিসের সন্তান কিসের ছেলে মেয়ে কিসের বিবি কেউ তোমার আমার আপন না এই বৃষ্টির মাঝে পানির মাঝে যদি কবরে কাজে লাগবে এর নবীর উন্নতের দল আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করতেছ আজকে বাংলা কোরআনের তরজমা আছে তুমি কোরআন শরীফ মোবাইলে পারলে ডাউনলোড করো বাংলা কোরআন إيربارتني قراني الشاشة كيسو سورة ترزمدكو القارعة مالقارعة وما أدراك مالقارعة الحاكم التكاثر حتى زلتم المقابر ويلول لكل همزة اللمزة الذي جمع مالا وعدده إذا زلزلت الأرض زلزالها সবগুলো জাহান নামের বয়ানের সুরা বাংলা তরজমা পরে দেখো তুমি নিজেও মনে রাখো তুমিও জাহান নামীদের মধ্যে একজন ও অনবীর উন্মতের দল নবী এত দামি তারপর দেখো কান্না কান্না কান্না নবীর হাতে গড়া দর্জন সাহাবা তুমি জান্নাতের টিকিট পেয়েছেন কিন্তু নজর করে দেখো আবু বাকর থেকে অমরের জেন্দিগি কান্না আবু বকর নামাজে দাঁড়ায় আসুর পরে আর কান্না করে নামাজের সালামের পর একজনে জিজ্ঞাসা করলেন এত কান্নার কারণ কি আবু বলে আমার একটা আয়াতে কাঁদাইল কি আয়াত মুমিনের মাল আমি কিনলাম বিনিময় জান্নাত দিয়া দিলাম বলে এটা তো খুশির খবর কেন কাঁদলেন আবু বাক বলে আমি একটা কাপুরের দোকান দেই। আজকে একটা মহিলা ছিল সকালে আগে দিয়া গেছে আমি জিজ্ঞাসা করছিলাম ও মা তুমি কাপড় দিয়া আবার টাকা দিয়া কাপড় কেন দিয়া টাকা নিয়ে গেল ফেরত এই মহিলা বলে আবু বক তোমার দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই ফেরত নিয়ে চলে গেল আল্লাহ যদি বলে আবু বাকর তোর নামাজ রোজা জিকির আমার পছন্দ হয় নাই দে আমার জান্নাত পরে তোর জানাল ফিরায় নে তখন আমার কি উপায় এই চিন্তায় আমি আবু বা কান্নামাজে কান্না করেছি কান্নার এত দাম এত দাম ও এলাকার মুসলমান ও চাকরিজীবী ভাই ও যুবক ও ব্যবসায়ী শ্রমিক ভাই অনুরোধ করে বলি এবং দেশকে ভালোবাসো দেশের জাতিকে ভালোবাসো দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করিও না ষড়যন্ত্রের কোন আড্ডায় তুমি ঢুকবানা সাবধান এরা যুব বন্ধু বন্ধু বলে কিছু করা যাবে না কারণ বন্ধুই কিন্তু বন্ধু সুলভ আচরণ দিয়ে হত্যা করতে সাবধান দেশের বিরুদ্ধে কোন অবস্থান নেওয়া যাবে না যারা নেয় তাদের পক্ষেও কথা বলা যাবে না তাদের থেকে হাজার মাইল দূরে থাকতে হবে আল্লাহর কাছে তওবা বা করো আল্লাহ আমার এত গুনা গুনার কারণে আমার হাত না চোখ না আমার জিব্বা না আমার এই গুনার কারণে দিলটা নাই এই রহমতের মসজিদে আল্লাহ তুমি দিলটারে নরম করে চোখে পানি দান করো আমি আর জীবনে নামাজ ছাড়বো না দাঁড়ি কাটবো না বেপর দেয় চলবো না মা বাবার সাথে বেয়া তুমি করবো না মুরুব্বীদের অন্তর যদি ভালো হয় খাটি তোবার নিহত হয় খাটি তোবার নিহতে দুটো হাত আল্লাহকে দেখা দেই আয়ল্লাহ সকলের হাত কবুল করে নেন আয় আল্লাহ আমরা তওবার নিহতে হাত